বাদাহ মানিজলা সকাত মুসলা সক উপ বন্ধুগ দিন ইসলাম প্রিয় বন্ধুগণ আল্লাহ যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলহি আল্লাহ আলেহ আজ আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য একত্রিত হয়েছে সেই বিষয়টির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 इलाम दृष्टर लाभ की संपर्क आज के आलोचना इनशाला जी इसलम विधान जे विधान इसलमुक एक मौलिक विधान इसलमर जे विधानगुली मूल मौलिक बा, बा रुकम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 সাক্ষী প্রদান করা যে আল্লাহ ব্যতীত কোন মাবুত নেই সত্য উপাস্য নেই তারপরে নামাজ কায়েম করা, সালাদ আদায় করা অতপর তৃতীয় নম্বর হচ্ছে জাকাত প্রদান করা বা জাকাত দেওয়া আল্লাহ আল্লাহবুল আলমী তার স্বীয় গ্রন্থ আল কোরআনে যেখানে নামাজের আলোচনা করেছেন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 তার সঙ্গে যুদ্ধ করবে জিহাদ করবে সে কারণে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালহো যখন খলিফা হলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকারের পর প্রণবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লামের বিদায়ের পর যখন আবু বক্কর রাজি আল্লাহ তাল আহো প্রথম খলিফা হন তখন কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করে এবং তারা বলে আমরা আল্লাহ রসুলের যুগে দিতাম এখন আল্লাহ রসুল মোহাম্মদ নাই তাই এখন আর জাকাত আমরা আমি অবশ্যই তার সঙ্গে যুদ্ধ করব। জিহাদ করব যে ব্যক্তি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করবেন বলবে নামাজ আল্লাহর জন্য পড়ব আর এই জাকাত যেটা একটা মালের হক সম্পদের হক এই হক আমি দিব না অস্বীকার করবো আমি রাষ্ট্রকে জাকাত দিব না এ অস্বীকার করবে আমি তার সঙ্গে অবশ্যই যুদ্ধ করব এবং আবু বকর রাদ আল্লাহ তালা তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন ওরা কথা বলেনি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি না ওরা একথা বলেনি যে আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের মৃত্যুর পর আমরা ইসলামে নেই ফিরে যাচ্ছি এ কথা বলেনি। ওরা বলছে আমরা ইসলামের সবকিছুই মানি মানব কিন্তু জাকাত যেটা আমরা সেই যুগে দিতাম সেটা এখন আর দিব না এ কথা বলার কারণে ইসলামের বাকি যাবতীয় বিধান মানা নামাজ আর কিছু আর কিছু মানা সত্ত্বেও শুধু জাকাতে অস্বীকার করেছিল সে কারণে তাদের সঙ্গে কি হয়েছে যুদ্ধ হয়েছে তাহলে বুঝতে হবে জাকাত কত বড় গুরুত্বপূর্ণ বিধান এই জাকাত দ্বিতীয় হিজড়িতে ফরজ হয়েছে আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনের ঘোষণা দিচ্ছেন ওয়া ওয়া আকিম জাকাতা তোমরা নামাজ কায়ম করো এবং জাকাত প্রদান করো অন্য জায়গায় আল্লাহ রাবুল আলামিন বলছেন যদি তারা তৌবা করে ফেরত আসে এবং নামাজ কায়ম করে এবং জাকাত সম্পাদন জাকাত প্রদান করে ফাখলু সাবিল তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও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 दरिद्रता गरीबी थे ना आल्लासला जख मजी अल्लाह प्रदेश गवर्नर प्रेरण करें से समय अल्लाह रसुलदेश दीवार समय आहल केमान प्रदेश तुम जा गवर्नर तहले खेत তারা এমন লোক যাদের কাছে পূর্বে কিতাব এসেছে তারপর আল্লাহ বলছেন তুমি যখন তাদের দাওয়াত দিবে তবু প্রথমে তুমি শাহাদ এই কথার সাক্ষী যে আল্লাহ কেউ সত্য উপাস্য নেই এ জিনিসের দাওয়াত দিবে এ বিষয়ের দাওয়াত দিবে এই তৌহিদের দাওয়াত দিবে তারপরে যখন তারা এটা মেনে নিবে তখন তুমি তাদেরকে বলবে ফা আলিম তাদের ধনী ব্যক্তিদের কাছ থেকে সেই জাকাত নেওয়া হবে এবং তাদের গরিব ও দুঃখীদের মাঝে বন্টন করে দেওয়া হবে ধনী ব্যক্তির থেকে জাকাত দিতে হবে আর গরিব ব্যক্তিকে জাকাত দিতে হবে এটা ইসলামের বিধান বন্ধুগণ যদি এই বিধান মানুষ মানে তাহলে আর গরিব দুঃখী থাকতে পারে না আমি আপনাদের একটা উদাহরণ দিই প্রত্যেক দেশ প্রত্যেক গ্রাম যেখানে আমরা বসবাস করি অবশ্যই সেখানে একশো পারসেন্টের মধ্যে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 তাহলে তাদের জাকাত নেওয়ার পর যদি ওই গরিব ব্যক্তিদেরকে বন্টন করে দেওয়া হয় তাহলে কি আর গ্রামে ফকির থাকবে সে কারণেই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই হাদিস এবং এই ইসলামের এই বিধান খুবই গুরুত্বপূর্ণ বিধান যেখানে বলা হচ্ছে যে আন্না আলাহিম তাদেরকে স্মরণ করিয়ে দিও যে আল্লাহ রাব্দুল আলমিন তাদের উপর করজ করেছেন সাদাকা। সাদা কাত জাকাতম বা তুরাদ্দ আলা ফোকার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 বাহিমাতুল আনাম চতুষ্পদ জন্তুর উপর জাকাত আছে তার উৎপন্ন খাদ্য দ্রব্য তৃতীয় নম্বর হচ্ছে ব্যবসার সামগ্রী চতুর্থ নম্বর হচ্ছে চতুষ্দ জন্তু এখন জানতে হবে যে প্রত্যেকটা এই চারটা বিষয়ে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 প্রথম যে জিনিসটি জানবের কিছু শর্ত আছে মোটা মোটা শর্ত এই চার প্রকার বস্তুর শর্ত আছে আবার এই চার প্রকারের কিছু মোটা মোটা শর্ত আছে এক নম্বর জাকাতের শর্ত হলো মানে যতক্ষণে শর্ত পাওয়া যাবে না অতক্ষণে জাকাত নেই শর্ত যখন পাওয়া যাবে তখন জাকাত দিতে হবে এক নম্বর শর্ত হলো যেই জাকাত যে বস্তুগুলির জাকাত দিতে হবে সেটা যেন এক বছর ধরে আপনার কাছে থাকে জাকাত দাতার কাছে সেটা যেন এক বছর ধরে সেই জিনিসটি থাকে এক বছর যেন অতিক্রম হয় তারপরে জাকাত আসবে এক বছরের আগে যদি কোনো জিনিস এগুলো আসে আবার চলে যায় তাহলে তার উপর জাকাত নেই দ্বিতীয় শর্ত হল বলুন নেশাব নেশাবে পৌঁছানো মানে একটা বিশেষ পরিমাণে এটা ইসলাম নির্দিষ্ট করেছে একটা পরিমাণ ওই পরিমাণে যখন এই দ্রব্য এই বিষয়গুলি পৌঁছাবে তখন তার উপর কি হবে জাকাত হবে এটা হচ্ছে দুটি বড় আল্লাহ রসুল্লাম বলছেন হাত ইয়াহুল হল কোন মাল কোন সম্পদের উপর জাকাত নেই যতক্ষণে তার উপর এক বছর অতিক্রম না হয় এখন আমরা জানব।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 এর ওজন মোটামুটি পঁচাশি গ্রাম কত গ্রাম পঁচাশি গ্রাম তাই যেই ভাইয়ের কাছে যেই লোকের কাছে পঁচাশি গ্রাম সোনা বা এর উর্ধ্বে স্বর্ণ আছে তাহলে তার উপর কি আছে জাকাত আছে কিন্তু শর্ত মনে করতে হবে যে তখন জাকাত আছে যখন এতক্ষণ পরিমাণ সোনা তার কাছে এক বছর ধরে আছে এক বছর অতিক্রম হয়েছে তাহলে তার আগে তার উপর জাকাত নেই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 এগুলোর উপর জাকাত আছে এটা কতখানি জাকাত বলা হচ্ছে ওই পঁচাশি গ্রাম স্বর্ণের যেটা বাজার বাজারে বর্তমান বাজারে যেটা বর্তমান বাজারে পঁচাশি গ্রাম স্বর্ণের যেটা মূল্য এতখানি মূল্য মানে এতখানি টাকা যদি তার কাছে থাকে তাহলে তখন তার উপর কি আছে জাকাত আছে তাই বর্তমান বাজারে যদি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 কিসের জন্য রাখা হয়েছে বংশবৃদ্ধির জন্য মানে ছেলে পেলে হবে চতুষ্ঠ বাচ্চা কাচ্চা হবে তারপরে ওদের হবে মানে রাখা হয়েছে ব্যবসার জন্য রাখা হয়েছে অনুরূপ দুধ দেওয়ার জন্য রাখা হয়েছে কিন্তু নিজের কাজ কর্ম হালের জন্য আর কিছুর জন্য এগুলা রাখা হয়নি এরকম যদি হয় যেরকম বর্তমান যুগে আপনারা এখানে দেখছেন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 চতুর্থ নম্বর যেন এক বছর এই সমস্ত চতুষ পর্যন্ত তার কাছে থাকে এবার জানতে হবে যে উঁটের নিম্ন রাজনে কি চতুষ পর্যন্তর মধ্যে উঁট হচ্ছে জাকাতের আওতায় উঁট কতগুলো হলে আপনাকে জাকাত দিতে হবে যদি কোনো মানুষের কাছে পাঁচটি উঠ থাকে তাহলে তার উপর কি আসে জাকাত আসে কিন্তু আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এটা বলছেন না যে পাঁচটা উঠ থাকলে একটা উঁচ দেখা যদি এই হতো তাহলে বেচারার খাচারাই হয়ে যায়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 এভাবে করে জাকাতের নেশাব তৈরি করা হয়েছে যেটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যেখানে মানুষের উপর কোনো জবরদস্তি করা হয়নি এবং যেটা একটা ইনসাফ হতে পারে ওইভাবে আল্লাহ রাবুল আলমেন এই জাকাতের নেশাব দিয়েছেন অবশ্যই তিনি ইনসাফ যাই হোক এটা ছিল উটের নেশাব গরুর নেশাব হচ্ছে নিম্ন নেশাব তিরিশটি তিরিশটির কম গরু থাকলে জাকাত দিতে হবে না যদি ত্রিশটি গরু থাকে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 লাইসা এবং এমসলিম বর্ণনা করেছেন এখন ওয়াসাক কি জিনিস তার ব্যাখ্যা আমরা করছি তবে শস্য দানা কথা যেটা বুঝার একটি জিনিস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 শক্ত বলেছেন যাই হোক যে সবজির উপর কোন জাকাত নেই আর খাদ্য উপর জাকাত আছে যার আলোচনা আমরা করলাম এখন কত পরিমাণ হলে আপনার উপর জাকাত আসবে দশ মন হলেই কি আপনাকে জাকাত দিতে হবে পাঁচ মন হলেই কি দিতে হবে না কতখানি ইসলাম এর নির্ধারণ করে দিয়েছে কত পরিমাণ তার উপর কি আছে জাকাত আছে পাঁচ ওয়াসাক কাকে বলা হয় পাঁচ ওয়াশাক বরাবর ষাট সা এই রমজান মাসের শেষে কতখানি ফিতরা দিতে হয় এক সা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 এক মন দিতে হবে কিন্তু একটা প্রশ্ন আসে যে ভাই অর্ধেক আকাশের পানি দিয়েছি আর নিজের পানি হয়েছে। কি করব। এরকম বিষয়ে অর্ধেকের পক্ষ থেকে কোনো আদিস আসেনি তবে দেখতে হবে যে অধিকাংশ কার পানি লেগেছে যদি অধিকাংশ আকাশের পানি হয় তাহলে তখন দর্শ মনেই আওতায় পড়ে যাবে অধিকাংশ পানি খরচ যদি নিজের সেচে হয় তাহলে তখন বিশ মনের মানে বিশ ভাগের পড়বে আর যদি হয় এরকম কিছু ওলামায় গ্রাম মন্তব্য পেশ করেছেন এটা ছিল ভাই এই চার প্রকার যে চার প্রকার জিনিসের উপর জাকাত আসে তার মোটামুটি বর্ণনা এবার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 पंचम नम्बर वेक दास स्वाधीन कर प्रयोजन स्वाधीन कर प्रयोजन जे व्यक्ति ऋणी जार ऋण बज बोझा आरकम व्यक्ति के व्यक्ति धनी है क्योंकि वर्तमान से ऋणी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 অনেক মানুষে এই আলোচনা করার পর তারা জিজ্ঞাসা করে থাকেন প্রথম জিনিসটি হলো যে বেতনের আমার কাছে মাসে মাসে কিছু বেতন আসে আর আমি সেটা জমা করি তাহলে এই এটার কি ভাবে দেব কারণ একটা টাকার উপর একটা বেতনের উপর এক বছর হয়ে গেল আর একটার উপর দেখা গেল এক মাস হয়েছে আর কোনোটার উপর কি হয়েছে ছয় মাস হয়েছে এরকমই হবে না নাকি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 একদিন এক মহিলা আসে মহিলার দুই হাতে মোটা চুড়ি আল্লাহ রসুল দেখতে পান তারপরে তাকে জিজ্ঞাসা করেন আতুয়ার দি না তুমি কি এই দুটির জাকাত দিও দেও দিয়ে থাকো কিনা সেই মহিলা বলল না এর আমি জাকাত দিই না তখন আল্লাহ রসুল বললেন আয়া সুরা তোমাকে কি পছন্দ হয় তোমাকে কি ভালো লাগে যে আল্লাহ তোমাকে চুরি পরাবেন এই দুটির কারণে ক্যামতের দিনে জাহান নামের চুরি এই যে দুটি তুমি পরে আছো স্বর্ণের চুরি এই দুটির কারণে তোমাকে আল্লাহ আব্বুল আলমিন কেয়ামতের দিনে আগুনের চুরি পরাবে এটা কি তোমাকে ভালো লাগবে বলছেন না এটা কখনো হতে পারে না বলছেন তাহলে তুমি জাকাত দাও কারণ জাকাত দিলে এই আজাব থেকে তুমি বেঁচে যাবে তাহলে বুঝা যাচ্ছে হাদিসিকে আবু দাউদ এবং চিরবিজি বর্ণনা করেছেন এবং স্থান সূত্র হাসান তাহলে বোঝা যাচ্ছে যে পোড়নের জিনিসে জাকাত দিতে হবে এটাই বেশি ভালো মত এবং দলিল সম্মত তাই যেই ভাইদের বা যেই মা বোনদের স্বর্ণ আছে সেটা সে পড়ে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 एक एक मान मान थार घर हमारे बड़े दाम से जकतोर जकत भाई जकतुदी गाड़ी घोड़ा मानुष तैरी बिक्रे एक बचर अतिक्रम हो जागर मूल्य निर्धारण करसेंट जीते चतुर्थ विषय भाई मानुष के टा धार दिए मानुष के टा धार दिए दिए जा बचर हो गुजर भाई जे कैकटी प्रश्न कर भाई टाक तो आर दिए जकत आई धारे टाका गली प्रकार होते हैं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 তাহলে এরকম ব্যক্তির উপর আপনি এরকম ব্যক্তিকে কি দিতে পারেন না জাকাত দিতে পারেন না আমি আমার আলোচনা আজকে শেষ করছি আলোচনার সারাংশ হলো একটি ইসলামের বিশেষ ইসলামের একটি রুকুন ইসলামের তৃতীয় রুকুন প্রত্যেক ব্যক্তি যারা জাকাতের আওতায় আসে নিসাবে পৌঁছায় তাদেরকে জাকাত দিতে হবে নাহলে আল্লাহবুল আলামিন তাদেরকে বলেছেন ফবাশের হবি আজ আলিম এরকম ব্যক্তি যারা মাল সম্পদ জমা করে রাখে আল্লাহ রাস্তায় খরচ করে না তাদেরকে তাদেরকে এবং কষ্টদায়ক আজাবের সুসংবাদ দিয়ে দাও আর যেই সমস্ত বস্তুর উপর জাকাত আছে সেটা চার প্রকারের জিনিস এক নম্বর হচ্ছে স্বর্ণর্য এবং টাকা পয়সা দুই নম্বর হচ্ছে জমিন থেকে উৎপন্ন খাদ্যদ্রব্য তিন নম্বর হচ্ছে ব্যবসার সামগ্রী চতুর্থ নম্বর হচ্ছে চতুষ্প জন্তু এবং প্রত্যেক এই চার প্রকার জিনিস যখন নেশাবে পৌঁছাবে এবং এক বছর অতিক্রম হবে শুধু ওসর ছাড়া তাহলে তার উপর জাকাত দিতে হবে যার আলোচনা আমরা বিস্তারিত করার চেষ্টা করলাম জাকাত কি যাদের দিতে হবে তারা আট প্রকার লোক তাদেরও আলোচনা আমরা করেছি এবং জাকাতের কিছু খুঁটিনাটি আরও অন্য কথা বলেছি মনে রাখবেন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 যে জাকাত কোনোদিন মানুষের মাল সম্পদকে কম করে না সেটা বাহ্যিক দৃষ্টিতে কম হয়ে বটে কিন্তু আল্লাহ রাবুল আলমিন সেই সম্পদে বরকত দেন এবং এর মা এর মাধ্যমে অনেক কিছু বালা বারামসিব দূর করে দেন তাই আমাদের প্রত্যেক মুসলিম ভাইকে যারা আমরা জাকাতের আওতায় পড়ি আমরা যেন অবশ্যই এই জাকাত আদায় করে দিই আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আমিনা ইল্লা আসসালাম আলাইকুম আহমতুল্লাহারাক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 আমরা বলেছি যে সমস্ত সামগ্রী ব্যবসার জন্য মানুষ প্রস্তুত করে রাখে সেটার উপর জাকাত আছে আরেকটি প্রশ্ন হয়েছে কিছু লোক জাকাত দেয় বিভিন্ন ব্যাংক এবং প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা জমা থাকার কারণে সেটা কি শরীয়তের ভাষায় কি উল্লেখ আছে জানাবেন ভাই যদি কোনো প্রতিষ্ঠান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 তাহলে আপনি তাদেরকে জাকাত বের করার অনুমতি দিতে পারেন এটাকে বলা হয় ওকিল প্রতিনিধি হিসাবে একজন মানুষের জাকাত আরেকজন মানুষ বের করে দিতে কিন্তু যদি সন্দেহ আলা হয় দেই কি দেয় না আর কিছু এরকম থাকে তাহলে আপনি নিজেই জাকাত বের করবেন সেটা বেশি ভালো আরো কিছু কারো আছে না থাকলে আলোচনা আমরা এখানে শেষ করছি মানে আশি গ্রাম শূন্য আছে আচ্ছা আর কি বলেন আর কি আছে তার কাছে জমি খরিদ করলাম ঠিক আছে যখনই আপনি জমি খরিদ করেছেন তখনই সেই জমিটা ব্যবসার জন্য না নিজের কাজের জন্য